মঙ্গলীলা মদ হতো সঙ্গে বেলা vāshūrūn, vallādī namun vallī lākvī mājidūna, vallādī namun izzatākī kārlūn, vallādī namun līpūjīn أو ما ملكت أيمانكم فإن هن يمرون طعامت سلام ذلك الله إذا لعبور والذي نفعهم পবিত্র কালাম কুরা তপ বা ব্যাখ্যা শোনার জন্য উল্লার জন্য এবং কুরাণিক দুইদের জীবন গড়ার জন্য আপনারা আবহাওয়া আর প্রতিকূল নৌসুনে বৃষ্টিবাদের দিনে অত্যন্ত ঝুঁকি দিয়া এই উমারক প্রতি পুরাণ মহাসময় আয় আপনাদের আন্তরিকতা এবং পরিশ্রমের এই পুরাণের আপনাদের আমাদের সকলকে আলাদান আমার দুই পাশের দুইজন বিশেষ দুর্বী গ্রামায় কাজ উপস্থিত রাখছে তাদের উপস্থিতিতে বেশি কথা বলা আমি মুনাফিম মনে করি না সবজি মনে করি তাদের এই হুকুম পালনার্থে আমি যথাসম্ভব সংযুক্ত নয় একটু কথা আপনাদের মধ্যে আলোচ করার চেষ্টা আমি আপনাদের সামনে পুরার মানার প্রথম সুরায় মুখ নিনুনের সুলু থেকে ধারাবাহিক পরে করে আয়াত চলা বক্তি তো আয়াতগুলি আয়াত এই আয়াতগুলিকে আল্লাহ যে বিষয় উপর আলোচনা করেছেন সেই বিষয়টা হল নজ্ঞান সাফল্য সবগুলি আয়াতের বিষয়বস্ত হইল নুমিন্দ সাফল্য তার কোন কাজ করলে নুমিনগণ সবল হতে পারে এই প্রশ্নের জমা তারা কিন্তু আয়াতগুলির আলু চল তাই আল্লাহ আয়াতেই সাফল্যের বিবরণ থেকে শুরু করেছেন হাজ আন পৌর সমস্ত মমিনগঞ্জ সফল হবে যার পর্যায়ক্রমে পরবর্তী আয়াত গুলিদের উল্লেখিত এবং সহজ কথা বলমিনদের সফল কাজ যে কাজগুলি করলে মুমিনরা সফল হবে সেই কাজগুলি আল্লাহ তাকিম ধারাবাহিকার উল্লেখ করেছে যেহেতু আয়া দুইকে সফল হওয়ার কাজের বিবরণ দেওয়া হয়েছে এজন্য কাজের বিবরণ বোঝার আগে যেহেতু সফল হবার কাজ এগুলি তাই আগে বুঝে নেওয়া সফল তাকে বলে আর বিবরণ না উন্নত আল্লাহ রহমানের তুলতুরি শরীরে উল্লেখ করেছেন যেসব শান্তি মানুষ পাইতে চায় এইসব শান্তি যদি পায় আর যে সকল অশান্তি থেকে বাঁচতে চায় সেগুলি থেকে যদি পারে তাহলে মানুষের সাহিত্য সফল দিব আর অশান্তি থেকে বাঁচলে এর নাম সফল আপনারা একটু লক্ষ্য করে দেখতে দুনিয়ার জীবনে কোন নদী মুসলমান কোন বলিয়া উইয়া কোন নদীর ওষুধ যা কিছু চাইছেন সব কিছু চাইছেন না বর্তমান দুনিয়ার নটকা শরীর মদিনাচরিদের সাহেবজন সহ সারা দুনিয়ার সমস্ত রঙিন মুসলমান সারা দুনিয়ার সমস্ত বলিয়া উইয়া মুহাব্দিম মুহাসীনায়েরাম বহু গানের দিন সবাই চাইতেছেন দালের কাপের কিহুনি খ্রিস্টানের গর্ব হোক মধ্যম মুসলমান রক্ষা হোক যা চাইতেছেন তা কি পাইতেন তাহলে পাওয়ার নাম যদি সকল অশান্তি থেকে বাঁচার নাম যদি বাঁচার নাম যদি সফল হয় যত শান্তি দুনিয়াতে চাইছেন মুমি মুসলমানজন নবী অলিজন সবগুলি শান্তি তো না তাহলে তারা আপনার জবাব দিলেন না কতজন পাইলে তারা সফল দৃষ্টিতে বুঝা যায় তারা সফল নয় আসলে তারা বিফল নাম বরং সফল কিভাবে সফল দুধার বিভিন্ন মত সফলতা আবার দুই প্রকার একটা নোটা নুটি সফল আর একটা পুরাপুরি সফল পুরাপুরি সফল বলে যা কিছু চায় সবকিছু চায় যত অশান্তি আছে সব থেকে বাঁচতে পারে এর নাম পুরা পুরী সফল এই সফলতা দুনিয়ার জীবনে কেউ লাভ করতে পারবে না একমাত্র পরতালে জাননাতেই রিয়া এই সফলতা লাভ করা তাহলে পুরাপুরি সফলতা লাভ করার জগৎ তুমি আনা আগেরা দুনিয়ার জগতে কোন মুসলমান পুরাপুরি সফল হবে না পুরা সফল একমাত্র জগত একমাত্র জায়গা জান্লা মিনিমুনের প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ যে সমস্ত কর্মসূচি উল্লেখ করেছেন সফল জীবন লাভ করা এই কর্মসূচিগুলি যদি মুসলমানেরা পালন করে দুনিয়াতে পুরাপুরি সফল না হইলেও মোটামুটি সফল হইতে পারে পালন করে এবং ইন্দ্রন দুনিয়াতে পুরাপুরি সফল হবে না মোটামুটি সফল হবে না এখন সফল থাকে না যা কিছু চায় সব কিছু পায় না যত অশান্তি আছে সবগুলি থেকে বাঁচতে পারে না যত বিপদ আছে সমস্ত বিভাগ থেকে বাঁচতে পারে না কিন্তু মান সম্মানের সাথে মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এর নাম মোদামীগের উল্লেখাল দুনিয়াতে সবচেয়ে বেশি দীঘাবদের সম্মুখীন হয়েছে নবীগণ নবীগণের পরে আল্লাহর পথে নদীজনের পথে যারা যত বেশি অপ্রসর তারা যত বেশি বিবরের সম্মুখীন এটাই তাদের বিবতার লক্ষ্য না কারণ দুনিয়াকে কোনল হতে পারবে না আল্লাহর যেমন পর পালন করলে সফল হবে মোটামুটি মোটামুটি সকলটাকে বলে সব শান্তি পাবে না সব রকমের অশান্তি থেকে পারবে না তবে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে মুসলমানের সম্মানজনক জীবনের কাছে নথি স্বীকার করতে হবে না এর নাম মুসলমানের সম্মানজন স্বীকার না বাঁচিয়া আমার কথা বর্তমান দুনিয়াতে কোটি মুসলমান আছে এরা তার সম্মানজন সম্মানজনক জীবন আছে আসে কি বর্তমান দুনিয়াতে কোন মুসলমানের সম্মানজনক জীবন বর্তমান চিনে দিন কাপিরের কাছে নদী স্বীকার না করে অস্তিত্ব দেখাতে পারছে মুসলমানের দিন কাপিরের কাছে নদী স্বীকার করিয়াবে টাকার মানুষ হলে জীবন দুনিয়াতে মুসলমান লোক জীবনের অধিকারী তখনই হয় যখন সফল জীবনের কর্মসূচি বর্জন করে তাই এখন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর দেওয়া সফল জীবনের যেইগুলি পালন করলে দুনিয়াতে আমরা যেদিন স্বীকার না করেই পারব আর আমরা পুরাপুরি সফল জীবন লাভ করতে পারব আল্লাহ করেছেন দুনিয়াতে সফল জীবন এবং পুরাপুরি সফল জীবন লাভ সফল দুনিয়া আগে আগে সকল জীবন লাভ করার জন্য কর্মসূচি কতটা হয় না এক নম্বর আল্লাহ বলে আল্লাহ আল্লাহর ভয়ে মগ্ন হইয়া আদায় করে সফল জীবন লাভ করার মগ্ন হইয়া আদায় করে আল্লাহর জানে মর্ম হবে দিদের কথা বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নামাজ আর করোনায় জাম্মাত লাভ করতে যাও এক নম্বরে নমাদে মজুরি হইয়া যায় আমি যদি আল্লাহ তারিখ তারিখ আপনাদেরকে শোনাই যাই তাহলে বাকি পাঁচ কর্মসূচির আলোচনা হবে না এই জন্য আমি এগেই করছি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে অতি শান্ত প্রতিষ্ঠা আপনাদের